ওম জ্ঞান চক্ষু শ্রী গুরু শ্রীমদ্গব অনুবাদ সৎ শ্রী শ্রীম এসি ভক্ত বে রাঙ্গ ভঙ্গ অতি চুর্চক অষ্টম শ্লোক শঙ্খ অঠাত আধার মহদীনা প্রধানপুষে বান অনুবাদ। ধ্রুব মহারাজ যখন এইভাবেই সমগ্র জড় সৃষ্টি আশ্রয় এবং সমস্ত জীবের প্রভুর ভগবানকে ধারণ করেছিলেন তখন শ্রী ভুবন কম্পিত হতে শুরু করেছিল আপনারা বাব্ কেবল বৃহত্তম নয় অধিক যার অন্তহীন ভাবে বিস্তৃত হাওয়া শক্তি রয়েছে তাহলে ধ্রুব মহারাজের পক্ষে স্বামী ধ্রুব খুব সুন্দরভাবে দিয়েছে তিনি বলেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ব্রহ্ম উৎসব যেহেতু জড় এবং চেতন সব কিছুই চা থেকে প্রকাশিত হয়েছে আশ্রয় সেই শ্লোকটি কি ভদ্র কি বলছেন ভগবত গীতা ভগবান বলেছে। আমি হচ্ছি আশ্রয় আশ্রয় ব্রহ্মণ হি প্রতিষ্ঠা বহু মানুষ বিশেষ করে মায়াবাদীরা ব্রহ্মকে মহতম সব ব্যাপক বলে মনে করে কিন্তু এই শ্লোকটিতে এবং ভগৎগীতা আদি অন্যান্য বৈদিক শাস্ত্রই বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ব্রহ্মে আশ্রয় ঠিক যেমন সূর্য কিরণে আশ্রয় তাই তিনি হচ্ছেন যেহেতু ধ্রুব মহারাজের হৃদয়ে অবস্থিত হয়েছিলেন তাই তিনি থেকেও গুরুত্ব হয়েছিলেন সেই জন্য এবং জীব সহ সমগ্র ব্রহ্মাণ্ডের চরম ব্রহ্মা এই মহত্থেরও আশ্রয় সমস্ত জরা এবং জীব চার বর্ণনা করা হচ্ছে যে ভগবান হচ্ছেন প্রধান এবং উভয় উভয়ারে প্রভু প্রধান মানে হচ্ছে আকাশ আদি সুক্ষ বস্তু এবং ফুরুষ মানে হচ্ছে সুিঙ্গে ভগবত গীতা এবং অপরা প্রকৃতিও বলা যায় শ্রীকৃষ্ণ উভয় প্রকৃতির নিয়মতা তাই তিনি প্রধান এবং পুরুষে প্রভু বৈদিক মন্ত্রম ব্রহ্মকে বর্ণনা করা হয়েছে মধ্যে প্রবেশ করেছেন ব্রহ্ম সংহিতাতেও চা প্রতিপন্ন হয়েছে মানুষের আন্তঃরাস তিনি কেবল নয় প্রতিটি পরমাণুতে পর্যন্ত প্রভৃষ্ট হয়েছে ভগবত গীতা শ্রীকৃষ্ণ বলেছেন কৃষ্টাভাসম ইম সব কিছু মধ্যে প্রভৃষ্ট হয়ে পরমেশ্বর ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করেন তা হৃদয়ে ভগবানের সঙ্গে নিরন্ত যিনি সর্বদা তা হৃদয়ে শ্রীকৃষ্ণের চিন্নয় রূপে ধ্যান করেন তিনি অনায়াসে কার্যকলাপের দ্বারা সমগ্র জগৎকে বিষয়ে করতে পারেন সেটি হচ্ছে যে কথা ভগবদ গীতায় হয়েছে। যোগী নাম আপনি সর্বেশম সমস্ত যোগীর মধ্যে ভক্তিযোগী তিনি সর্বতা হৃদয়ে শ্রীকৃষ্ণের ধ্যান করেন এবং তা প্রেমময়ী সেইভাবে যুক্ত থাকেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী সাধারণ যোগীরা কোন আশ্চর্যজনক ভৌতিক কার্য প্রদর্শন করতে পারেন যাকে বলা হয় অষ্টসিদ্ধি কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত এই সমস্ত সিদ্ধির অতীত এবং কার্য সম্পাদ করতে পারেন যা ফলে সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হয়। এইখানে শ্রীমান চৈতন্য চৈতন্য মহাপ্রভু বিশেষ করে এই ধ্রুব প্রখ্যান এবং প্রহাদ প্রেছিলেন গদাধাক শ্রীমুখ থেকে তো আমরা ধ্রুব মহারাজের থেকে কি শিখতে পারি অনেক কিছু আসলে শ্রীমৎ ভাগবতের প্রতি শ্লোকে প্রতি অক্ষরে সম্পূর্ণ বস্তুর অস্তিত্ব আছে অধিষ্ঠান আছে তো এই সেই বৃহৎ বস্তুর ব্রহ্মা সেই ব্রহ্ম শব্দের পরিভাষার সম্বন্ধে এই শিল্পপাদের যায় কিছু আলোচনা আছে ব্রহ্মা মানে বৃহৎ বস্তু এই শ্লোকের ब्रह्मा শব্দ তো এই শব্দে কি আর আছে সেটা ঠিক মত না হলে আমরা ভ্রান ধারণাগ্রস্ত হবে সাধারণত ব্রহ্মবাদের মনে করি যে ব্রহ্মা হচ্ছে বৃহৎ গ্রস্ত এবং সেই বৃহৎগ্র কোনো আঁকা নেই নির্মবাদীরা যারা নির্বিশেষবাদী যারা বলে যে হরম সত্তা কোন বিশিষ্ট নেই নির্গুণ নিরাঁকা ইত্যাদি তারা বলে যে শ্রীকৃষ্ণা হচ্ছেন সেই নির্মাণ কিন্তু তার উপরে নির্গুণ ব্রহ্মা আছে তো এটা অনেক দিন থেকে আসলে প্রায় এই ভৌতিক জগতে এই সব সময় এই বিবাদ চলে থাকে যে হরম সত্য কি নির্গুণ না তো যিনি হচ্ছেন সবচেয়ে বড় প্রমাণিক ব্যক্তি বৈষ্ণব এবং মায়ের উভয় বাসুদেবকে মানে নিজেদের মধ্যে বিবাদ হয় উভয় ব্যাসদেবকে মানে এবং বাসুদেব স্বয়ং সেই ফরম ব্রহ্ম ফরম সত্যের সম্বন্ধে দেখেছেন ওম নম ভগবাস ফর সত্যমি অথ ব্রহ্মজিজ্ঞাসে sutra. বেদান্তসূত্রধ্যায় খর আরম এ বিষয় স্থাপিত হচ্ছে ব্রহ্মা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে এই আমরা ব্রহ্মার বৃহৎ বস্তুর সম্বন্ধে জিজ্ঞাসা করবো এইক মানে কি মানে সমস্ত কার্মাক্ডে কার্যকলাপ করে নিরশ হয়। মনে আমরা যখন আস্বস্ত আছি যে এই জড় জগতে কোন সুখ নেই যা বেদেয় বলা হয় সুখ সুখ সন্ধান সর্গালোকে যাওয়া যাওয়া না যজ্ঞ হোম ব্রত ইত্যাদি করা থেকে ভৌতিক সুবিধা প্রাপ্ত করা আমরা যখন অস্বস্ত আছি যে এই জড় জগতে সুখ আমার সুখ নেই এবং আমাদের ফরম কর্তব্য আছে পরমার্থ ছেড়ে ভৌতিক স্বার্থ ছেড়ে ফরমার্থ অনুসন্ধান কর তখন আমাদের অধিকা হয় ব্রহ্মা ফরম সপ্তাহ এর সম্বন্ধে জিজ্ঞাসা কর তো সেই ফরম সপ্তাহ বৃহৎ বস্তু কি জন্মাদা হা ব্রহ্মসূত্র দ্বিতীয় সূত্র এ প্রথম সূত্র হচ্ছে অর্থাৎ ব্রহ্ম হচ্ছে যেই বৃহৎ বস্তু যা থেকে সমস্ত জগৎ নিঃসুত হয় তা দ্বারা পালন করা হয় এবং সেই তা সংহার করা হয় সে হচ্ছে বৃহৎ বস্তি বৃহৎ বস্তর কি না কে এই মহতম প্রশ্নে উত্তর আমরা পাই ব্যাসদেবের চরম অবদানে দ্বারা অর্থাৎ শ্রীমৎ ভাগবতের যমধ্যে প্রথম শ্লোক চম্বজ ইত্যেষ্ ব্রহ্ম হৃদয় আধিকারে মোহনতি মৃথা বিময় যচ্ছু যে বৃহৎ বস্তু হচ্ছেন বাসুদেব শ্রীকৃষ্ণ ইনি হচ্ছেন পরমসত্ব তার থেকে সৃষ্টি স্মৃতি প্রলয় সবকিছু হয় সর্বজ্ঞ সবকিছু জানেন তিনি স্বতন্ত্র সর্বতন্ত্র অর্থাৎ ইনি স্বাধীন এবং সবাই তা দ্বারা অধীন তিনি সৃষ্টির সময়ে চট্টমক ব্রহ্মা হৃদয়ে দ্বারা সমস্ত মুনি ঋষি দেবগণ মোহিত হন তারা ও কৃষ্ণকে বুঝতে পারেনা তার দ্বারা এই প্রাপঞ্চিক জগতে মায়া ইন্দ্রজালের মতো। আমাদের মোহিত করে তিনি সদাইবা তা নিজ ধামে অবস্থান করেন তিনি সদাইবা সমস্ত ভৌতিক খলুস থেকে বিমুক্ত হন এবং ইনি হচ্ছেন পরম সত্যান করা উচিত অর্থাৎ আমরা কি বলি শাখা না নেড়াকা হ্যাঁ শাখা না নেড়াকা ইনি শাখা এবং নিরাখা ইনি পূর্ণ সত্য নিরাখা বলে তো ভুল না কিন্তু আমরা যদি মনে করি যে কোন আঁকার নন তো সেইটি ভুল তো মায়াবাদী জন বলে যে এই কৃষ্ণের এবং সমস্ত আকা যা প্রত্যক্ষে দৃষ্ট হয় হরে কৃষ্ণ প্রভুপাত এমনি শুদ্ধ থাক দণ্ড ভেলা ভাগবত কৃষ্ণ ভগবত বল একবার শিল ভক্তি শ্রী রাম সর ঠাকুর বক্তৃতা লক্ষ্য করেছেন যে আরতি সময় হলো এবং আরতি দর্শন করার জন্য অনেক চলে গেছে তো সরাসর ঠাকুর বলেছেন যে তার যাচ্ছে শুধু চৌকে বিয়মের জন্য কিছুই দেখতে পারে না সবা না করলে ভগবত দর্শন হয় না বলে যে সব আখা যা আমরা দেখতে পাই সব মৃত্যু এবং পরম শর্তে হচ্ছে নিরাখা নির্বিশেষ তো নিরাখা বলে সত্য হয় কিন্তু যে আকার আছে সেই আকার সত্য আছে সত্যি আছে ও স্বীকার করতে হবে এবং যে ভগবানের রূপ থেকে সবকিছু নিঃশ্রিত হয় বিপরীত নয় যে নির আকার থেকে আকার হয় নির গুণ হয় সেটা ঠিক না কি করে সম্ভব এই কারণে মধ্যে হিতর মধ্যে মধ্যে যা তা থেকে নিঃশৃত হয় তো ও থাকা উচিত যদি যদি বৃহৎ বস্তু নির্গুণ তো কি করে তার থেকে গুম প্রকাশিত হয় সাধারণ মেধা দ্বারা আমরা বুঝতে পারি যেহেতু আমরা সব সব বস্তুতে গুণ দেখি বিশিষ্ট দেখি তো সেই জন্য বুঝতে হবে যে পরম সত্ত্বে মধ্যে সমষ্ট গুণ আছে তিনি নির্গুণ নন গুণ না থাকলে আমরা বস্তুর নির্দেশ করতে পারে না। পারেনা এবং মৃদঙ্গার মধ্যে কি ফার্থক আছে তো কারচাল এই রকম আছে যে কি অষ্টদাত অষ্টদাতু থেকে গঠিত নাকি শীতল কাঁসা এবং মৃদাঙ্গা মৃদ মৃদ অঙ্গাচি এবং চামরচাকে উৎপাদিত করা এবং এর আকার আছে সেই রকম কি বলে এই আকার এবং এতে গোল এবং মৃদাঙ্গা সেইরকম ধনে এবং এই এইরকম তো এইভাবে আমরা বর্ণনা করতে পারি তার বিশেষ বর্ণনা আছে সেই জন্য সেটা এটা খরচাল এটা মৃদাঙ্গা বলে ভুল হয় কারণ এর বিশেষ লক্ষণ আছে যার দ্বারা আমরা বুঝতে পারি এটা কর্তাল এবং মৃদঙ্গা বিশেষ লকাল আছে যা দ্বারা আমরা বুঝতে পারি মৃদঙ্গারা আমরা মৃদঙ্গা কর্তাল লাইট ফক্কা দেয়াল মানুষ নারী ইত্যাদি কিন্তু মায়াবাদীরা এইসব ভেদাভেদ বিনাশ করতেছে ত্রিপুটি বিনাশ তার বলে ত্রিপুটি বিনাশ ত্রিপুটি মনে দৃশ্য দৃষ্ট এবং দর্শন জ্ঞান জ্ঞাতা এবং জ্ঞেয়া এইসব শব্দ বুঝতে পারেন দৃশ্য দৃষ্ট এবং দর্শন মনে মানুষ যা যে যেকোনো বস্তু দেখেন এনি হচ্ছেন দৃষ্ট এবং যা দেখা হয় দৃষ্ট এবং দেখা দর্শক জ্ঞান গেয় জ্ঞাত জ্ঞান জ্ঞাচা মনে যিনি যান যা সম্বন্ধে জ্ঞান হয় জ্ঞাত বলে ত্রিপুঠি বিনাশ মনে জ্ঞান জ্ঞে অসব মুক্তি মুক্ত অবস্থায় সব এক হয়ে যায় তার মধ্যে কোন ভেদা ভেদ হয় না কোনো খার্থক হয় না আমি এই কন খারকে দেখছি এবং আমি খার্থালের সাথে লিঙ্গ হয়ে যাবো নাকি কি করেই সম্ভব তো তারা বলে আমাদের উপলব্ধি হয় যে আমি এবং সারা ব্রহ্মাণ্ড আমরা শুধু এক বস্তু আছি বুঝে কঠিন তো আসল ব্রহ্ম ব্রহ্মবাদী ব্রহ্মবাদীদের ব্রহ্মবাদ এবং ও ব্রহ্মবাদ আছে আমরা ব্রহ্মকে ফরম সত্য ভগবান শ্রীকৃষ্ণ শাশ্বতম দিব্যম আদিদে ভূম হে কৃষ্ণ তো অর্জুন বলছে তো এখন পর্যন্ত আমাকে ব্রহ্ম জ্ঞান বলছেন এইখ আমি ঠিক বুঝতে পারছি যে আপনি হচ্ছেন আপনি শাশ্বত পুরুষ দিব্য পুরুষ আদি দেব সকল দেবগণের উৎস অজা আপনার কোন জন্ম হয় না এবং বিভূ কথা মানে কৃষ্ণ হবে হয়তো আপনারা অন্তরে জিজ্ঞেস করছেন যে আমরা এই বিষয়ে সম্বন্ধে এই তো কথা চর্চক কথা বলে শ্রীম আমরা তো বাইরে গেলে প্রচারের জন্য তো হয়তো এইসব কথা বলা দরকার আছে কিন্তু ভক্তদের মধ্যে এইসব কথা বলা কি দরকার আমাদের কিছু লীলা মাধুরী পরিবেশন করছেন না তো এইটা মাধুরেন মনে করেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং বার বার ধ্রুব এবং থেকে প্রকান করেছিল এবং আমাদের পরমারা শিলপ্রভুপাত বারবার এই বিষয় প্রসঙ্গে চর্চা করেছিল এবং আমাদের পূর্ব আচার্যারও এই শিল জীব গৌশাল বস্তু ব্রহ্মে তো আমাদের বা বা শুনতে হবেই আমাদের সকল হৃদয়ের মধ্যে এই মায়াবী আছে আসলে এই তুলসীকে খস দেয় না প্রভুপাল যখন সর্বপ্রথমে আমেরিকায় প্রচার লীলা আবিষ্কার করেন তখন বারবার এই মায়াবাদুদ্ধে প্রচার করেন মায়াবাদ মানে যে কোন বস্ত্র নেই সবকিছু এবং পরমার্থিক জীবনে চরম লক্ষ্য আছে সেই নির্বিশেষ নিরাকা ব্রহ্মজ্যোতি সাথেই লীন হয়ে যাও তো প্রার বা এই মায়াবার বিরুদ্ধে প্রচার করেন এবং শিলপ্রুপাদের প্রথম শিষ্যের আমেরিকান শিষ্যা মনে করেছেন যে স্বামীজি এই মায়াবাদীদের বিরুদ্ধে এই তোর কথা বলছেন হয়তো ভারতে যা থেকে ফৌপাদ এসেছেন ভারতে এই দল আছে যা সাথে বিবাদ আছে কিন্তু কেন এখানে আমেরিকা এসে মায়াবাদ বিরুদ্ধে কথা কিন্তু কিছু সময় পরে তারা বুঝতে পেরেছেন যে এই মায়াবাদী তো শুধু ভারতের সারা জগতে মায়াবাদী আছে এবং আছে, তারা শঙ্করাচার্যের নাম শুনেনি তারা এইসব জটিল তথ্য দর্শনের আলোচনার জন্য সমর্থ নেই কিন্তু এই ভুল ধারণা যে নিত্যদাস না সেই ভুল ধারণা থেকে আমরা সবাই ভ্রান্ত আছি আমরা যদি প্রস্তুত নয় সম্পূর্ণ ভাবে শ্রীকৃষ্ণের চরণে সমাপন করতে তো সেই প্রমাণ যে কম্পকে একটু প্রভাব দিয়ে প্রভাবিত হচ্ছে আমরা যদি ঠিক মতো স্বীকার করে উপলব্ধি করে যে শ্রীকৃষ্ণা হচ্ছেন প্রভু এবং আমরা দাস তাহলে আমাদের আর কোনো ইচ্ছা হবে না কৃষ্ণের সেই বাচ্চা আর কোনো ইচ্ছা হবে না তো আমরা গাইতে পারি আমি আর কিছু চাই না কৃষ্ণ সেই আর কিচ্ছু কিছু না। তো মুখে বলা সহজ কিন্তু প্রকৃত মনে কি আছে। সেটা আমাদের দেখতে হবে তো এই মায়াবাদ ভুল ধারণা তারা এই এবং ভবিষ্যতে অনেকে ভুল ফতে যাচ্ছিল যাচ্ছে এবং যাবে দেখুন বাংলাদেশে এই বৈষ্ণব সংস্কৃতি এত প্রসারিত আছে কমপক্ষে হিন্দুদের মধ্যে কেউ না যে মহাপ্রভুর নাম শুনেন না কেউ না যে হরি কৃষ্ণ জানেন কেউ না যে তবুও অনেকে লোকনাথ অনুকূল কৈবল্যনাথ বল ইত্যাদি এই অপর সম্প্রদায়ের মধ্যে ভুক্ত আছে। কেন কারণ তারা শিকা করতে চায় না যে রূপ হয় কৃষ্ণেন নৃত্য সেটা আমরা মানি কিন্তু আমরা লোকনাথ ও মানে আমরা কালী ও মানি বিবেকানন্দ ও মানি তো আমরা কৃষ্ণ এবং অনান্য দেবী দেবীর গুরুদেয়া অভক্ত গুরু দেয় পথ মানে সেটা হয় না সম্ভব হয় আমরা যদি কৃষ্ণকে আমরা সাথে সাথে অনফতে যেতে পারে না শ্রীকৃষ্ণ কি বলেন ভগবদ গীতায় সর্বধর্মান্তরে যা মামেকাম কিন্তু তারা বলে যে ওই সব এই কি লোকানাথ সেটা অকৃষ্ণ বিবেকানন্দৃষ্ণ এই হচ্ছে মায়া ভারত যে কৃষ্ণের বিশেষ লক্ষণ আছে এবং অনদয় বিশেষ লক্ষণ আছে যার দ্বারা তার বিশিষ্ট বুঝতে হয় সেটা আমরা মানতে চাইনা আমরা যদি বলি যে কৃষ্ণা এবং অনদেবতারা কৃষ্ণা এবং অমুক স্বামী ও সব একই আছে সেটাও এবং মৃদং একই আছে বলা মতো তো একই আছে কিনা তো অবশ্যই এই কিনা তো আমরা যদি বলি যে কৃষ্ণা লোকনাথ বিবেকানন্দ রামকৃষ্ণ সব তো এই আলাদা পথ আছে কিন্তু কৃষ্ণের যা দ্বার তার সমর্থ দিব্য লক্ষণ দিব্য গুণে তারা বুঝতে হবে যে ইনিই হচ্ছেন পরম ব্রহ্ম পারম নিয়ন্ত্রা হচ্ছে শিব আমি যদি বলে যে কৃষ্ণা রামকৃষ্ণা কালী সব একই আছে সেটা নির্বিশেষ বা মায়াবা সব একই আছে সেই জন্য আমাদের নিজে পুঙ্খানা পুঙ্খা ভাবে এইসব কথা বুঝতে হবে এবং তো দুষ্ট দগ্ধ জীবদের মন পরিবর্তন করা হচ্ছে এই প্রচার তো এমনি আমরা কীর্তনে সাধুর মহাপ্রসাদ আকৃষ্ট হয়ে এই ভক্তিপথে প্রবেশ করতে পারি কিন্তু নিজেকে এই প্রশ্ন দিতে হবে যে আমরা বাজে বৈশব আচরণ করি কিন্তু আমাদের মন কি বৈষ্ণব আছে না অবৈষ্ মন তুমি কিসে বৈষ্ণব ঠাকুর আমাদের কিসে বৈষ্ণব প্রতিষ্ঠা চরে নির্জন ঘরে তোমার হারিনাম কেবল কৈতল তো আমাদের হারিনাম কি প্রতিষ্ঠার জন্য কৃষ্ণের भी जाने आचे। तो अंत दिये। की क्षित हावड़ हम जदि सत्यारी भक्त ধ্রুব মহারাজের কৃপা দিয়ে আমরা ও অন্তরে বৃহৎ বস্তু ভগবান ধারণ করতে পারি ভগবান স্বয়ং আমাদের হৃদয়ে প্রকাশিত হবে আমাদের ভক্তি যদি অকপট হয় নৈষ্ঠিক হয় তো সেটা আমরা চাই যে আমাদের স্বভাবিক স্বরূপগত আমরা এই ভক্তি পথে এসেছি তো এইসব কথা ঠিক মত হবে এটা ভাগবত কথা তো কৃষ্ণকে বৃহৎ বস্তু কি আছে তো বৃহৎ বস্তু ব্রহ্মা এবং পরমেশ্বরের সাথে কি সম্বন্ধ আছে তো পরমেশ্বর হচ্ছেন বৃহৎ বস্তু ব্রহ্মা সেটা ঠিক মতো বুঝতে হবে যে নির্বিশেষ ব্রহ্মা থেকে ভগবানের উৎপত্তি হয় না ভগবান এবং নির্বিশেষ ব্রহ্মা আছে কি ভগবান এক পর্যায়ে হলয় তো সে হচ্ছে মদ্ভ ভ্রমে পড়ে ভগবান শব্দতে পরম শব্দ অধ্যয় আছে যা মধ্যে ব্রহ্মা উপলব্ধি হয় পরমাত্মা উপলব্ধি হয় এবং সেই সেই ভগবত উপলব্ধি হয় এই সব ঠিক মতো বুঝতে হবে সেই জন্য আমরা প্রতিদিন ভগবত ফাট খড়ি যাতে আমরা ঠিক মতো বুঝতে পারি কৃষ্ণ কে আমরা কে আমাদের মধ্যে কি সম্বন্ধ আছে এবং এই ভগবত বিজ্ঞান দ্বারা সঞ্চারিত হয় আমরা সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারে এই হচ্ছে জীবনের উদ্দেশ্য হরে কৃষ্ণ এর সম্বন্ধে কোন প্রশ্ন আছে ভাষণ এর সম্বন্ধে ছিল আপনি উত্তর দিতে পারেন আমাকে পরীক্ষা করছেন কিং সত্ত কি কেও উত্তর দিতে পারেন তো পুরো ভাষণ এর সম্বন্ধে ছিল কি জানেন শ্রীকৃষ্ণ দুই শব্দায় আমরা উত্তর দিতে পারি না আমরা যদি চেষ্টা করি কটি বৎস বসলেও তো তার বর্ণনে শেষ হবে না অনন্ত শেষ সদাইবা সহস্র সহস্র মুখ থেকে সে ভরম সত্ত্বে প্রশংসা করে গুণগান করে বর্ণনা করে। এবং তিনি কখনো এক না তবু তিনি অনাদিকাল থেকে এইসব বর্ণনা করেও তিনি তার অন্ত ভাবছেন না সেই জন্য তিনি হচ্ছেন অনন্ত সংক্ষেপে শ্রী ফরম সব বর্ণনা আছে ভগবতের প্রথম শ্লোক শ্লোকে ভগবত এই প্রথম শ্লোক এখানে ঢাকায় ছিল ভক্তি শ্রী রাম সারা কার্তিক মাসে প্রতিদিন শখ বেলায় ত্রিশ দিনে তিনি এই ভগবতের প্রথম শ্লোকে বর্ণনা করেন এবং প্রতিদিন তার ভাষণ তিন চার ঘন্টা ছিল ধরম সত্য এবং জীব এই কি নয় স্বরূপগন্ধ এই কি জীব এবং পরম সত্য এই প্রকার মনে গুণ অনুসারে একই আছে ভগবান সত্যতা আনন্দময় এবং জীব ও সচেতন আনন্দময় সৎ মনে চিত চিনময় আনন্দ আনন্দময় কিন্তু ফরি মা পেঁক এই কয়না ভগবান হচ্ছে মহান বিভু এবং জীব হচ্ছে অনু খুবই ছোট সেজন্য অত্যন্ত ভেদাভেদ বলা হয় আমরা ব্রহ্মা এবং ভগবান হচ্ছেন ব্রহ্ম কিন্তু আমরা পরম ব্রহ্ম নয় ইনি পরম ব্রহ্ম হ এর সম্বন্ধে শ্রী চৈতন্য আদি লীলা সপ্তম অধ্যায় যার মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মায়াবাদী প্রকাশ আনন্দ সরস্বতী মায়াবাদ নিরশ করেছেন তো এইটা খুবই আলোচন সাববমা মায়াবাদ খন্ডন খড় সে তো ও চৈতন্য তো এইসব আলোচনা চ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম হরে চেষ্টা করছি বই লিখতে আমার কিছু বই বুকতে বলে আছে কেউ যদি নিতে চান নিতে পারেন কিছু ওই রকম এবং আছে যার মধ্যে আছে ষোল বাংলা বক্তৃতা আমার বিশেষ প্রয়াস আছে ওই ভাগবত কর্তা বললে ওই দিব্য জ্ঞান পরিবেশন করে শাস্ত্রীয় জ্ঞান তো হয়তো আপনারা আমার কথা শুনে এই তো আনন্দ পাচ্ছেন না কিন্তু আশা করি যে সব শ্রবণ করা থেকে আপনাদের ভক্তি মজবুত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি রাম হরি রাম রাম রাম Hari হর বলে এই ছোট বক্রতা শেষ করছে